আল্লাহ বুঝুন আরো সহজ উপায় শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন চুয়ান্নটি শব্দ শিখব যেটা কুরআনে প্রায় উনিশ হাজার বার এসেছে তাহলে চলুন শুরু করি আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে মহান আজান আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ্বানগুলোর মধ্যে একটি যখন আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে সময় মতো সালাত আদায় করব তখনই প্রমাণিত হবে যে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হিসেবে আল্লাহকে বিবেচনা করেছি এটা না করে যদি বিপরীতটা করি শুধু মুখে উচ্চারণ করলাম কিন্তু সালাতে উপস্থিত হলাম না আল্লাহ ডাকে সাড়া দিলাম না তাহলে তো আমরা নিজেদেরকে স্মরণ করিয়ে দিতে ব্যর্থ হচ্ছে। যে এটা সাধারণ কোনো আহ্বান না এটা তো সৃষ্টিকর্তার আহ্বান আমাদের জীবনে আমরা সর্বোচ্চ সম্মান ভয় করি একমাত্র আল্লাহকে একমাত্র তার কাছে আমরা সব কাজের জন্য সাহায্য চাইব তার কাছে আমরা দোয়া করব আজানের শব্দগুলো যখন আমরা শুনব তখন নিয়ম হলো সেগুলো আমরা নিজে উচ্চারণ করব কেন এর মাধ্যমে আমরা নিজেদের স্মরণ করিয়ে দিব যে যখন আজানের ডাক হচ্ছে তখন সষ্টার ডাক আমাদের যে কোনো কাজের চেয়ে বেশি গুরুত্ব রাখে আল্লাহ ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইল্হ নেই আসাধু মানে আমি সাক্ষ্য দিচ্ছি হল আলীহা মানে আল্লাহ ছাড়া অর্থাৎ আমি আল্লাহর কাছে চুক্তিবদ্ধ একমাত্র তাকে ইলাহ হিসেবে মানি তারই ইবাদত করি তার সাথে কাউকে শরিক করি না আমরা ব্যক্তিগত পারিবারিক জীবনে অফিসে কিংবা স্কুল কলেজ সব জায়গায় আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করবো তার দেযা দায়িত্ব ও কর্তব্যগুলো অবহেলা করবো না এবার চলুন কারির সাথে আজানের অর্থগুলো প্র্যাকটিস করি আল্লাহ আল্লাহ আল্লাহনু আমি আমি সাক্ষ্য দিচ্ছি কোনো ইহি কোন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ